আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকলামের সংক্ষিপ্ত জীবনের আরেকটি অংশ নিয়ে এই অংশের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে রসুল আকলাম সাহা করামকে তিনি যে আরবদেরকে বেশি আরব আরবদের নেতাদেরকে বেশি বেশি গণিমতের সম্পদ যুদ্ধরব্ধের সম্পদ এটার হ্যাকমত তিনি বাতলিয়ে দিয়েছেন দেখেন চমৎকার যদি কারণটা বাতলিয়ে না দিতেন ঝামেলা থেকে যেত এবং তিনি যে কিছু সাবেক রাম্পকে বঞ্চিত করছিলেন দিচ্ছিলেন না করছিলেন এই কারণে রসুল আকরাম বলছিলেন হ্যাঁ এমন কিছু সম্প্রদায়কে যুদ্ধলব্ধ সম্পদ দিচ্ছিলাম যে যাদের আপনার বাঁকিয়ে যাওয়ার ভয় যে তারা হয়তোবা হম আপনার সম্পদের জন্য আবার উল্টো হয়ে যেতে পারে মোর্তাদ হয়ে যেতে পারে কিন্তু আমি আরও কিছু সংখ্যককে আল্লাহ তাদের অন্তরের মধ্যে যে কল্যাণ রেখেছেন যে আপনার অন্যের প্রতি আপনার মুখাপিটি হকা হওয়ার যে মানসিকতা সেটা থেকে তাদেরকে আল্লাহ মুক্ত করেছেন যে না তারা মন থেকে ধনী ছিল এবং তাদের ছিল আল্লাহ আল্লাহ রসুল বলেন তাদেরকে সেই কল্যাণের দিকে সুপর্দ করলাম তাদেরকে আর আমি সম্পদ দিলাম না তাইলে আসল তাই বলে দিলেন এই কারণে ব্যাপারটা সুস্পষ্ট হয়ে যায় যখন রসুল আকরম আপনার হুনাইন যুদ্ধের যে আপনার গণিমতের মাল বা যুদ্ধরপ্ত সম্পদ যেটা জিয়ার মধ্যে ছিল সেটা যখন বন্টন করে শেষ করলেন তখন তিনি রাত্রিবেলায় উমরার জন্য আপনার তিনি নিয়োগ করলেন এবং এই উমরার নাম ছিল উমরা রানা হ্যাঁ তারপরে রসুল আকরাম হ্যাঁ উমরা শেষ করে তারপরে তিনি মদিনার দিকে বিজয় বেশে রওনা করলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত হয়ে হ্যাঁ এবং তিনি যখন আপনি আসলেন বিশেষ করে মদিনাতে হ্যাঁ সেখানে তখন টাইম ছিল জিলকত মাস হ্যাঁ জিলকত মাস আট সনের জিলকত মাসে তিনি আপনার মদিনাতে ফিরে আসেন যাই হোক আমরা কথা বলতেছিলাম যে অষ্টম হিজড়ে নিয়ে অষ্টম হিজড়ি সনের জিলকত মাসের মধ্যে ইব্রাহিম হ্যাঁ আপনার রদয়লা তালানহ মানির রসুই আকরাম সাহা ইসলামের ছেলে সে আপনার জন্মগ্রহণ করে আকুম পৌঁছেন হম কারণ সেখানেই রসুল আকরুমসা্লাম মারিয়া কৃফতিয়াকে রেখেছিলেন মারিয়া কৃফতিয়া মূলত রসুল আকলামের কাছে বান্দে হিসেবে ছিল হম সেই তাকে বান্দে হিসেবে দিয়েছিল মকৌ হ্যাঁ আপনার কৃপ্তিদের রাষ্ট্রপতি মকৌকিস সে রসুল আকরাম ইসলামকে এই বাঁধিটা হাতিয়ে দিয়েছিলেন গিফট করেছিলেন রসুল আকরাম ইসলাম হ্যাঁ তার এই বাঁধি হিসেবে তা তার সাথে সহবাস করতেন তাকে স্ত্রী বানিয়ে নেননি তিনি ইমাম মুসলিম রহমতের আলী তিনি তার বিশুদ্ধ গ্রন্থের মধ্যে করেন তিনি বলেন আজ রাত্রিতে আমার একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে তার নাম আমি আমার পিতা ইব্রাহিমের নামে নামকরণ করেছি এবং আনসারী মহিলারা ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য প্রতিযোগিতা শুরু করেছে যে তাকে দুধ পান করাতে পারে কারণ তার মা যে মারিয়া কৃত্তিয়া বাঁধি তার কিন্তু দুধ কম ছিল বুকের দুধ এই কারণে সবাই প্রতিযোগিতা করছিল তখন রসুল আকরম সাল্লাহ আলিয়াস্লাম এই ইব্রাহিম কে আপনার সফর করলেন উম্মে সাইফের কাছে হুম হজরত আহাজ বলেন মা রাহী আহদান খানা আর হামান্ন ইয়াল আলী ইসলাম যে আমি রসুলের মতো নিজের ফ্যামিলির প্রতি এত দয়ালুয়ার কাউকে দেখতে পাইনি হ্যাঁ তিনি হ্যাঁ তার ছেলে ইব্রাহিম আলী সাল্লা ইসলামের কাছে যেতেন এবং তাকে হ্যাঁ ধরতেন তাকে চুমো দিতেন এমনভাবে আদর করতেন হুম ইতিমধ্যে আরেকটা বছরের কথা বলতে শুরু করতেছি হম সেটা হচ্ছে নবম হিজরি সন নবম হিজরি সন শুরু হয়ে গেল ইতিমধ্যে এবং যেটাকে সিরত এবং মাগাজির যারা লেখক তারা এটাকে আমল উফুদ নাম দিয়েছে আমল উফুদ কারণ যত প্রতিনিধি দল এই নবম হিজরেশনেই রসুল্লা আকরমসুলামের কাছে আটছিল রসুল্লাহ আকরমসাল্লাম হ্যাঁ এই পুরো নবম হিজরেশনটা মদিনাতে ছিলেন তার কাজ ছিল যে প্রতিনিধি দলগুলোকে আপনার গ্রহণ করা এই যে প্রতিনিধি দল আসতে শুরু করলো হ্যাঁ আপনার প্রতিনিধি দল বলতে তারা মদিনাতে ইসলাম ঘোষণা করার জন্য এবং সেই হিজরিস আসছিল তারা আপনার ষাটটা আপনার প্রতিনিধি দলের চাইতে বেশি সংখ্যক আপনার সেই বছর আসছিল রসুলের কাছে এবং সেই বছর ছিল নবম হিজরেশন তাইলে নবম হিজরেশনটা আপনার শুধু প্রতিনিধি দলের আসা যাওয়ার মধ্যেই আপনার সীমাবদ্ধ ছিল হ্যাঁ সেই যে উফুদের আপনার বছর যেটাকে বলা হয় এই যে ওয়াব্দগুলো এসেছিল প্রতিনিধি দল এসেছিল তাদের মধ্যে আপনার বিশেষ কয়েকটি নাম আমরা এখানে বলে দিচ্ছি এক নম্বরে সে ওয়াব দে বাহেলা হ্যাঁ দ্বিতীয় নম্বর এসে ওব দে বানি তমিম হ্যাঁ তৃতীয় নম্বর এসে ওয়াব দে আসাদ হ্যাঁ চৌদ্দ নম্বর এসে ওয়াব দে ও আহমাস দল ইসলামের কা আসলেন বাহিলা গুত্রের বণি তামিম গুত্রের বনি আসাদ গুত্রের এবং কি বাজা আকমাস গুত্রের এই জাতীয় আপনার প্রতিনিধি দল আসতেই ছিল তবে রজব মাসে নবম হিজরেশনের রজব মাসে আরেকটি ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে নজাসি যার নাম ছিল আসহামা সে কিন্তু মৃত্যুবরণ করেন তিনি ছিলেন ইথুপিয়ার রাষ্ট্রপতি তিনি ইথুপিয়াতেই মৃত্যুবরণ করেন রসুল আকরম ইসলাম তার উপর গায়ে বানা জানাজা পড়েন অর্থাৎ অনুপস্থিত লাশ তারপরও জানাজা পড়েন হজরত জাবর আবদুল্লাহ রিয়া বলতেছিলেন যে রসুল আকরমুল ইসলাম বললেন মা তাল সারে ফুমু আলা আহিকা যে বোখারি মুসলিমের হাদিস যে আজকে একজন মানুষ মৃত্যু বরণ করেছে সুতরাং তোমরা তোমাদের সেই ভাই আসামা ভাইয়ের নামাজ পড়ো হ্যাঁ জানাজান নামাজ পড়ছিলেন হজরত আবুর দিলেন যে সেই দিন তার মৃত্যুর সংবাদ দিয়েছিলেন এবং বলছিলেন ইস্তাফির তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও হজরত জাবর আব্দুল্লাহ বলেন যে আন্না নবী আল্লাহ আল্লাহান জানাজার নামাজ পড়েছিলেন এবং তিনি আমাদেরকে সারিবদ্ধ করছিলেন বলে যে আমি মনে হয় দ্বিতীয় অথবা তৃতীয় কাতারে ছিলাম যাই হোক রজব মাসের নবম হিজুরের রজব মাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে আপনার সর্বশেষ যুদ্ধ জীবনে সেটাকে বলা হয় গজবাতে তাবুক তাবুক যুদ্ধ এটাই আপনার নবম হিজরি সনের রজব মাসের মধ্যে ঘটে যায় এবং এই তাবুকটা মদিনা থেকে সাতশো কিলোমিটার কিন্তু দূরে হম এই যুদ্ধের আপনার বিশেষ এই যুদ্ধটা ছিল বড় একটি রাষ্ট্রের সাথে বিশ্বের মধ্যে সেই সময়কার তারা হচ্ছে রোমান রোমানদের সাথে কিন্তু এই যুদ্ধ এবং রসুল আকুল্লাম সাহাবিদেরকে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ করেছেন যখন তাবুক যুদ্ধের সময় তাবক যুদ্ধ আসলো সেই সময়টা ছিল খুব ভয়ানক সময় সেই সময়টা ছিল কঠিন একটা সময় গরম খুবই প্রচণ্ড ছিল এবং পাশাপাশি আপনার পথ কম ছিল না সাতশো কিলোমিটার কম না এত বড় পথ পাড়িয়ে দিতে হবে কঠিন গরমের মধ্যে এই কারণে সেই যুদ্ধের নাম যেরকম তাবক যুদ্ধ বলা হয় এবং গজবাতুল অস্ত্রও বলা হয় কারণ কাঠিন্য সময়ের মধ্যে সেই যুদ্ধটা হয়েছিল রসুল আকরমুল সাল্লাহ আলাইসলাম তাবুক যুদ্ধের আপনার জন্য যে বের হলেন এটা এটা কিন্তু স্বেচ্ছায় ছিল না যে কাউকে ইচ্ছে দিন বলছেন যে যুদ্ধে যাবে যাবে না হলে যাবে না এরকম না মানে এই যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কোনো স্বাধীনতা রসুল আকরামসলাম কাউকে দেননি বরং এটা বাধ্যতামূলক করে দিয়েছেন সকল মুসলমানের উপর যে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে কারণ তার প্রতিপক্ষ ছিল বিশাল একটি রাষ্ট্র আপনার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে হ্যাঁ সুতরাং যারা একমাত্র যাদের ওজোর ছিল রোগ ছিল বা কোনো কিছু এদেরকে ছাড়া কাউকে রসই আগামী বাদ দেননি সবাইকে যেতে বাধ্য করলেন এবং এই যে তাবুক যুদ্ধ এটা নিয়ে ইনশাআল্লাহ সামনে আমরা আগামীকাল আলোচনা করব আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং আমরা চেষ্টা করব কালকের মধ্যেই আমাদের এই সংক্ষিপ্ত রসুলের জীবনী শেষ করার জন্য সেই জন্য সবাই অপেক্ষা থাকবেন ওয়সমল্লাহ আলাইনবীনা আহমেদ ওয়ালি ওয়াসী আজমাইন